Bangla মানবতার Shamadhan আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত ইন আলহামদুলিল্লাহ ওয়ানুসলি আল্লাহ ওয়া আল্লাহ আলি ওয়া আসহাবিহি আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দর্শন অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ভ্রাতৃত্বের অনুপস্থিতিতে ইমানই ভালোবাসা অর্জন করতে না পারলে আমরা বিদ্বেষ এবং বিভক্তি নামক কঠিন পাপের ভিতরে নিমজ্জিত হই এ বিষয়ে কোরআন এবং সন্ন্যার নির্দেশনা আমরা আলোচনা করছিলাম আমরা দেখছি বিভক্তির মূল কারণ ইমানি ভ্রাতৃত্বের চেতনা আল্লাহর জন্য ভালোবাসার শক্তিশালী অনুভূতি যখন অনুপস্থিত হয়ে যায় উম্মাদের ভিতরে তখন বিদ্বেষ শত্রুতা পারস্পরিক দূরত্ব তৈরি হয় আর তখন বিভক্তি আসে বিভক্তির দ্বিতীয় কারণ আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা হলো আল্লা তালা ঐক্যের জন্য যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশনা না বুঝে ঐক্যের নামে বিভক্তি তিনি মজ্জিত হওয়া ঐক্যের জন্য আল্লাহ জামায়াত শব্দটা ব্যবহার করেছে। কোরআন এবং সুন্নাই ঐক্যের পরিভাষা হলো জামাহ ইতিহাদ ইত্তেফাক ইত্যাদি বিষয়ে ঐক্য বোঝায় কিন্তু কোরআন করিম এবং রসলাস হাদিস ঐক্যের জন্য যে পরিভাষা ব্যবহার করেছে তা হলো জামায়াত আল্লাহ তালা জামাতের নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুলসহ জামাতের নির্দেশ দিয়েছেন এটা ঐক্যের নির্দেশনা আমরা না বুঝে এটাকে অনৈক্যের নির্দেশনা বলে অনুভব করি জামাত অর্থ অনেক সময় দল বুঝি জামাত অর্থ দল নয় দল বলতে আরবিতে ফিরকা বা হেস বোঝানো হয় আর জামাত অর্থ ঐক্য তাই আল্লাহ তালা বলেছেন ওয়াতি লা জামিয়া ঐক্যবদ্ধভাবে দল মুক্তভাবে ভাবে আল্লাহ রুজ্জুকে ধারণ করো তোমরা দলে দলে বিভক্ত হই না সময় দর্শক আর ঐক্যের জামায়াতের অর্থটা ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা হাদিস শরীফে জামায়াত শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আমরা জানবো আমরা বারবার হাদিস শরীফে জামায়াতের নির্দেশনা পাই এ সকল হাদিস বখারি মুসলিম অন্যানা সহিগন্থে সংকলিত রয়েছে একটা হাদিসে আব্দুল আব্বাস রাদু বলছেন রসুল আমির ও মুসলিম এবং অন্যান্য মহাদে সংকলিত সয় হাদিসে আব্দুল আব্বাস রদি বলেছেন। তোমাদের কেউ যদি তার আমির থেকে আমির শাসক অথবা প্রশাসক আঞ্চলিক অথবা কেন্দ্রীয় আর ইমাম বলতে বোঝানো হয় কোরআন সন্না বিশেষ করে সন্নাহ এবং আমাদের ইসলামী আকিদার পরিবেষায় ইমাম এবং ইমামদ বলতে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয় তাহলে আমির ছোট প্রশাসক অথবা বড় প্রশাসক কারো থেকে যদি তোমরা এমন কিছু দেখো যা তোমাদের পছন্দনীয় নয় নিজের জন্য জোলম অথবা সরিয়া লঙ্ঘন যে পর্যায়ে হল হোক না কেন তোমরা সবর করবে কারণ এই সকল কারণে কেউ যদি ঐক্য নষ্ট করে জামায়াত থেকে বিচ্ছিন্ন হয় অর্থাৎ রাষ্ট্রীয় সামাজিক ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই হাদিসেরই অন্য বক্তব্য বখারি মুসলিমের মানে খারাজা মিনার সুলতান যে ব্যক্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শাসন কর্তৃত্ব থেকে বেরিয়ে চলে গেল সরকার প্রশাসন প্রশাসকের অন্যায় দেখে বিচ্ছিন্ন হয়ে গেল মানি না আইন কানুন একা হয়ে গেল সংখ্যাঘর্ষ জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে গেল এবং এইভাবে তার মৃত্যু হলো সেজন্য জাহিলি বরণ করল সমাজ দর্শক এর অর্থ এই নয় যে শাসক প্রশাসক বা জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণের অন্যায়কে মেনে নেব তাদের সাথে তাল মিলাবো কখনোই নয় মেনে নেওয়া ভিন্ন বিষয় আর বিচ্ছিন্ন হওয়া অন্য আরেকটা বিষয় বলছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইাহু সাইস আলাইকুম উমার তোমাদের উপরে অনেক আমির শাসক প্রশাসক নিয়োজিত হবে আসবে তারিফুন অতুন কিরুন যারা কিছু ভালো কাজ করবে কিছু অন্যায় কাজ করবে তাদের কিছু কাজ তোমরা বুঝবে যে ভালো হচ্ছে কিছু কাজ তোমরা জানবে গর্বিত অন্যায় হচ্ছে ফাকাদ যে ব্যক্তি এই অন্যায়কে অন্তত ঘৃণা করবে অপছন্দ করবে সে অন্যায়ের পাপ থেকে বিমুক্ত হবে ডাইভার থেকে মুক্ত হবে ওমান আঙ্কার স্যালিমা আর যে প্রতিবাদ করবে অন্যায়কে অন্যায় বলবে অন্যায়ের বিরুদ্ধে জানিয়ে দেবে তার অভিমত প্রকাশ করবে সে ব্যক্তি নিরাপদ হয়ে গেল অর্থাৎ এই অন্যায়ের দুনিয়াবি বা আখেরাতি গজব শাস্তি থেকে সে নিরাপদ হয়ে গেল মানে রাদিয়া অতাবা কিন্তু যে ব্যক্তি শাসক প্রশাসক অথবা সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের অন্যায়কে মেনে নিল খুশি হয়ে থাকলো অসন্তুষ্টি হৃদয়েও থাকলো না প্রকাশও করল না অথবা তাদের সাথে তাল মিলিয়ে চলল তাদের অনুসরণ করল তার বাঁচার কোনো উপায় নেই সম্বন্ধে দর্শক অন্য হাদিসে আবু হরাই আল্লাহ তালা আহু বলছেন মান খারিনা তাকাল জামাতা ফমাতা যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং ঐক্য থেকে সরে গেল এই অবস্থায় মৃত্যুবরণ করলো সে জাহেলি মৃত্যুবরণ করল সম্মান দর্শক কেন রসুল্লা সাল্লাম বার বার জাহিলি মৃত্যুর কথা বলছেন তার কারণ বিশ্বে অন্যান্য অনেক দেশে মিশরে রোমে সিরিয়ায় ভারতে চীনে রাষ্ট্র ব্যবস্থা আগে থেকেই ছিল আরবের মানুষ রাষ্ট্র ব্যবস্থা চিন্ত না তারা কবিলাতান্ত্রিক ব্যক্তি স্বাতন্ত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বড়ো হয়েছে কবিলার মতের বাইরে ব্যক্তির মতের বাইরে কোনো কথা মানতে তারা রাজি ছিল না নিজের মতো নিজে থাকবো ছোট্ট কবিলা নিয়ে আমরা থাকবো রসুল্লা সাল্লাম সর্বপ্রথম তাদেরকে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে নিয়ে আসেন যেখানে কবিলা বড়ো নয় ব্যক্তি বড়ো নয় রাষ্ট্রীয় শৃঙ্খলা বোধ মানুষ ব্যক্তি বোধ, ব্যক্তিমতের স্বাধীনতা অথবা কবিলা স্বাতন্ত্রবোধের কারণে যদি বৃহত্তর ঐক্য নষ্ট করে তাহলে তো জাহেলি হয়ে গেল সেই জাহেলি যুগেই ফিরে গেল এই তোমার মতের বিরুদ্ধে যাক তোমার কবেলার মতের বিরুদ্ধে যাক যে অবস্থায় হোক অন্যায় হলে প্রতিবাদ করো জুলুম হলে সবর করো হক আদায়ের চেষ্টা করো কিন্তু বিচ্ছিন্ন হয়েও না ঐক্য নষ্ট করো ঐক্য নষ্ট করার অর্থই জাহেলি যুগে ফিরে যাওয়া আর এই অবস্থায় মৃত্যুর অর্থই জাহেলি মৃত্যুবরণ করা এ কথাটা বারবার রসল্লা আসল আসলাম করছেন কাজেই জামাত মানে ছোট একটা মুসলমানদের দল গোষ্ঠীকে মনে করা এটা বিভক্তিকে ঐক্য নাম দিয়ে হারামকে ফর নাম দিয়ে গোনাহের ভিতরে লিপ্ত হওয়া সময় দর্শক এই ফেরকা এবং জামায়াতের অর্থটা আরও হয়তো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে যদি আমরা হজাইফ ইবনুল ইমান হ্রদে আল্লাহ তাল আনহুর বর্ণিত বোখারি মুসলিম এবং অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসটা একটু পর্যালোচনা করি হজাইফে ইবনুল ইয়ামান হ্রদে আল্লাহ তালাহ আনহু বলছেন কান আনা সুয়াস আলো না আনেল খাই ও কন্ততু আস আলো আনেশ্বরে মাখা ফাতা আইয়ুদ রেখে মানুষেরা রাসল সাল্লাহ কাছে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে কোন বিষয়টা কল্যাণ বয়ে আনবে আর আমি রাসলাসমের কাছে জিজ্ঞাসা করতাম অকল্যাণ অমঙ্গল ক্ষতির কথাগুলো আমার ভয় হতো যে ক্ষতি যদি আমাকে ধরে ফেলে আমার কাছে পৌঁছে যায় কাজে আমাকে ক্ষতির বিষয়গুলো জানতে হবে যেন এগুলো থেকে আমি আত্মরক্ষা করতে পারি حرطيتو أج دن أمير رسول الله صلى الله عليه وسلم ارقصت جگشا كلام يا رسول الله إنا كنا في جاهلية وشر أمرات السلام جاهلية تربيتوري وكلان ومنغل خطر فيتوري فأتان الله بهذا الخير اللہ تعالى عمدر كإسلام المدهمة اي كلان دان كورتسن فحل من بعد هذا الخير من شر اي كلان اشرف رأي عبار كي وكلان ومنغل আল্লাহ রসুল সাল্লাম আসসাল্লাম বললেন নাম অকল্যাণ আবার এসে যাবে ইয়া রসুল্লাহ হাল বা দাদি মিন খাই ওই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল শুভ কল্যাণ ফিরে আসবে রসুল্লাহাম বললেন নাম অল্যাকিন ফি হে দেখান ফিরে আসবে কল্যাণ এবং শুভদিন। কিন্তু তার ভিতরে কিছু ভেজাল থাকবে একেবারে খোলাফায় রাশেদিন মতো আর হবে না সমাধি দর্শক কারণ ব্যবস্থা এবং ব্যবস্থাকে বাস্তবায়নের মানুষ দুটো মিলেই কল্যাণ হয় ইসলামী ব্যবস্থা রয়ে যাবে হয়তো অকল্যাণের পরে আবার কল্যাণ ফিরে আসবেই আসবে কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা তো আর সেই খোলাফে রাশেদিন সাহাবায়ক রামের মতো হবেন না কাজেই কিছু ভেজাল রয়ে যাবে ভেজালের একটা দিক রসুল্লাহ সাল্লাহাম বুঝিয়ে দিলেন ভালো দিন আসবে কিন্তু মানুষ অনেক থেকে যাবে যারা আমার পদ্ধতি তাদের রসলাল এই কল্যাণ শুভদিন গুলোর পরে আবার কি অকল্যাণ অমঙ্গল ক্ষতির দিন ফিরে আসবে রসল্লা বললেন নাম কল্যাণের দিনের পরে আবার অকল্যাণ ফিরে আসবে কেমন রসল্লাহ সাল আসলাম ব্যাখ্যা করলেন দো আতুন আলা আবু আহান্ন মান আজা বাহু কাদাফাহ সেই অকল্যাণের দিনগুলোর প্রকৃতি কি হবে কিছু মানুষ দাওয়াত দেবে আহ্বান করবে এই পথে গেলে সফলতা আসবে এই পথে গেলে কল্যাণ আসবে দুনিয়ার উন্নতি অথবা আখেরাতের জান্নাত হবে মানুষকে ডাকতে থাকবে জাহান নামের দরজায় দাঁড়িয়ে ডাকার পরে কি হবে বিরতির পরে আমরা ইনশা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হুকুম মানব নাম ইসলাম জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা দেখুন আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ সম্বন্ধে দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা হাদিসটি পর্যালোচনা করছিলাম ভেজালের একটা দিক রসলাস দিলেন না মানুষ অনেক থেকে যাবে যারা আমার সুন্না আমার পদ্ধতি অনুসারী চলবে না আমার পদ্ধতির বাইরে কিছু পদ্ধতি তাদের ভিতরে বিরাজ করতে থাকে। এ রসোল্লা হাল বা এই কল্লান শুভ দিনগুলোর পরে আবার কি অকল্লান অমঙ্গল ক্ষতির দিন ফিরে আসবে রসল্লাহ বললেন নাম কল্লানের দিনের পরে আবার অকল্যাণ ফিরে আসবে কেমন রসল সালাম ব্যাখ্যা করলেন আলা আবু আহান্ন মান আজা বাহু কাদাফহুফিন্নার সেই অকল্যাণের দিনগুলোর প্রকৃতি কি হবে কিছু মানুষ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 জাহান নামের দরজায় দাঁড়িয়ে কিছু মানুষ ডাকবে মানুষদেরকে যারা তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান নামে ফেলে দেবে হদুল ইয়ামান রাদ আল্লাহ তালহ রসুল্লাহ সাল সঙ্গে প্রশ্ন করলেন ইয়া রসল আল্লাহ ফমা তা আমরুনি ইন আদ্রাক্তাহি আমি যদি এই অবস্থাটা পেয়ে যাই তখন আমি কি করব আমাকে কি নির্দেশনা দেবেন দিচ্ছেন আপনি রসোলাল্লা বললেন তেল জামা আতাল মুসলিমিন ও ইমা মাহম তুমি মুসলিমদের ঐক্য এবং তাদের রাষ্ট্রপ্রধানকে আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ মুসলিমদের বৃহত্তর জনগোষ্ঠী অন্তত যে রাষ্ট্রপ্রধানকে নিয়ে আসে অনেকে অনেক পথে ডাকছে বলছে এদিকে এসো ভালো ওদিকে এসো ভালো দুনিয়ার মঙ্গল অথবা আকিরাতের কল্যাণের লোভ দেখাচ্ছে কিন্তু সারা দিলেই জাহান নামে ফেলে দেবে তুমি ঐক্য এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেতৃত্বের ভিতরে থাকবে হে আর ইল্লামেকুল্লাহম জামা আতুন ওলা ইমাম যদি তাদের ঐক্যও না থাকে রাষ্ট্রীয় নেতৃত্ব সংহতিও না থাকে তাহলে কি করতে হবে রসল আসলাম বলেন হাত মা আন্তা যদি রাষ্ট্রও নেই রাষ্ট্রীয় সংহতি নেই বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্যটুকু নেই তার মানে শুধু ফিরকাবাজি দলাদলি তুমি সকল ফেরকাকে বর্জন করবে সবাই ডাকছে বলছে আমার কাছে এসো আমি তোমাদেরকে জান্নাতের পথে অথবা দুনিয়ার উন্নতির পথে নিয়ে যাব সবাইকে বর্জন করবে তুমি একা হয়ে যাবে যদি তোমাকে একটা গাছের গোড়া কামড়ে ধরে থাকতে হয় তবুও থাকবে লোকে টানলেও যাবে না এইভাবেই যেন তোমার মৃত্যু হয় অন্তত বিভক্তি দলাদলির ভিতরে তুমি যাবে না সময় তো দর্শক তাহলে জামাত মানে বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্য উম্মতের ঐক্য এবং আমাদের অন্তত একটা রাষ্ট্রের ভিতরে সমাজের ভিতরে যারা থাকবে তাদের ঐক্য আর এজন্যই ঐক্যের পরিভাষাটা রাষ্ট্রীয় পরিভাষার অংশ হিসেবে রাসলাম বারবার ব্যবহার করেছে হার আল আসারি রাদ আল্লাহ তাল আনহু বলছেন রাসল সাল আলি আসাল্লাম বলেছেন انني امركم بخمسين الله امرني بهننا امي তোমাদেরকে 5 টি বিষয়ের নির্দেশ দিচ্ছি যে 5 টি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন السمع والطاعه والجهاد والهجره والجمع فانه فقد خلا ربقه الاسلامي عن ইমাম তির মিজি হাদিসটা সংকলন করেছেন হারেত আল্লাহ সারি রাদ বলছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি যা স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন শুনতে হবে মানতে হবে আনুগত্য জিহাদ করতে হবে হিজরত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে কারণ যে ঐক্য থেকে এক বিঘত সরে গেল সে যেন তার গলা থেকে ইসলামের রশিটাকে খুলে ফেলে দিল এসবগুলোই কিন্তু রাষ্ট্রীয় পরিভাষা ঐক্য আছে ছোট ঐক্য অমূল্য বা মূল্যহীন এমন নয় আনুগত্য আছে পিতামাতার আনুগত্য আমরা কোথাও চলেছি একটা গ্রুপ থাকলেও একজন আমির বানিয়ে নেওয়া তার আনুগত্য করা এগুলো ইসলামে আছে কিন্তু ইসলামের যে ঐক্য জামায়াত জিহাদ হিজরাত ইত্যাদির নির্দেশ দেওয়া হয়েছে সবগুলোই হল রাষ্ট্রীয় বিষয় কোরআন থেকে আমরা দেখতে পাই যে ঐক্য বিনষ্ট হওয়ার আরেকটা কারণ হলো উম্মতের ভিতরে আল্লাহর ওহির কেতাব পাওয়ার পরেও নবী পাওয়ার পরেও শত্রুতা বিদ্বেষ সরিয়ে পড়ার অন্যতম কারণ হল আল্লাহর দেওয়া ওহি ভুলে যাওয়া অবহেলা করা অথবা ওহির সাথে অন্য কিছু মিশিয়ে ওহির গুরুত্ব নষ্ট করে ফেলা আল্লাহ কোরআনকারিমে খ্রিস্টানদের বিষয়ে কথাটা আমাদের জানিয়েছেন ইহুদদের বিষয়েও বলেছেন আল্লাহ তালা বলছেন অমিন আল্লা কালু ইন্না সর আহ কাহু আর যারা বলেছিল যে আমরা না সরা আমি তাদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম তাদেরকে কেতাব দিয়েছিলাম যে এই কেতাব মতো চলতে হবে প্রতিজ্ঞা লা ইলাহ ইহা রসুল্লাহ আল্লাহ এবাদত করবে ঈশার অনুসরণের মাধ্যমে যেটা এখনও বাইবেলে কিন্তু রয়ে গেছে তোমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানবে না মাহাবুদ মানবে না এবং ঈশা ছাড়া কাউকে গুরু আচার্য উস্তাদ মানবে না আল্লাহর এবাদত করবে ঐসা মাসিহের তরিকায় পদ্ধতিতে এই প্রতিজ্ঞা তাদের থেকে নেওয়া হয়েছিল কিন্তু না সোহাদ তারা তাদের এই যে উপদেশ দেওয়া হলো যে ওহি দেওয়া হলো তার কিছুটা ভুলে গেল কিছু অংশ ভুলে গেল অর্থাৎ কোরআনকারী মানে অন্যান্য আয়াত থেকে আমরা যেটা দেখি তারা অহির কিছু বিশ্বাস করলো কিছু মানলো না অহির সাথে জাল কিছু লিখে লিখে অহির ভিতরে ঢুকিয়ে দিল ওহির নামে সাধুর ব্যাখ্যাকে অহির মতো করে অহির চেয়ে উপরে স্থান দিল এভাবে তারা ওহিকে ভুলে গেল যখন তারা এই রকম পর্যায়ে চলে গেল আল্লাহ বলছেন আল কাইনা আমি তাদের ভিতরে বিদ্বেষ এবং শত্রুতা প্রেরণ করে দিলাম নাজিল করে দিলাম কেয়ামত পর্যন্ত সমাধে দর্শক তাহলে কোন অম্মত নবী পেয়েছে কেতাব পেয়েছে ওহি পেয়েছে কিন্তু ওহির গুরুত্ব বুঝিনি ওহির হুবহু অনুসরণ অনুকরণ মান্য করা বুঝিনি ওহির সাথে কিছু জাল কথা ঢুকিয়েছে কিছু ব্যাখ্যা ওহির ভিতরে ঢুকিয়েছে অথবা কোনো সাধু কোনো বুজুর্গ কোনো আলেমের ব্যাখ্যা মতকে ও সমান মর্যাদা দিয়ে ওহির কথা ভুলে গিয়েছে ওহির কথা অবহেলা করেছে তখনও তাদের ভিতরে বিভক্তি শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় বিভক্তি বিদ্বেষ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ আন থেকে আমরা দেখি যেটা হলো যখন ওম্মত কেতাব নবী পাওয়ার পরেও পাপ অনাচার করে আর আলেম এবং বুজুর্গরা দিনের বিজ্ঞ আলেমগণ এবং আবেদগণ এগুলোর নিষেধ করে না তারা এগুলো প্রতিহত করার চেষ্টা করেন না এই পাপাচারী সমাজের সাথেই মিলেমিশে চলতে থাকেন অন্যায়ের কথাটা বলতে থাকেন না তখনও আল্লাহতালা শাস্তি হিসেবে শত্রুতা এবং বিদ্বেষ তাদের ভিতরে দিয়ে দেন আল্লাহ তালা কোরআন কেরেম ইহুদিদের ব্যাপারে বলেছেন তারা কাুমঈ দেখবো তাদের অনেকে হক নষ্ট এবং অন্যায় অবৈধ ভক্ষন আল্লাহ বলছেন লাউলায়ুমানিহবুল ইতি হিমা তাদের আলিমগণ এবং তাদের আবেদ দরবেশ বুজুগণ কেন তাদেরকে নিষেধ করল না তাদের অন্যায় কথা বলতে জুলম করতে এবং অবৈধ ভক্ষণ করতে তারা খুব অন্যায় করলো আর এই পর্যায়ে যখন ছড়িয়ে গেল তাদের ভিতরে আল্লাহর শানের মর্যাদার বিরোধী নানা নাকিদা চিন্তা ঢুকে গেল গেলো আল্লাহতালা বলছেন আল কাইনা আমি তাদের ভিতরে কেয়ামত পর্যন্ত বিবেষ এবং শত্রুতা নাজিল করে দিলাম সমান্ত দর্শক কোন কোনো কেতাব পেয়েছে নবী পেয়েছে নবীর অনুসরণের দাবি করছে কেতাব মানার দাবি করছে কিন্তু তাদের ভিতরে পাপাচার ছড়িয়ে গেছে জুলুম ছড়িয়ে গেছে আলেম এবং মানুষেরা এগুলোর বিষয়ে কথা বলছেন না তখনও এই বিভক্তি এবং শত্রুতা তাদের ভিতরে ছড়িয়ে পড়ে আন আমাদের জানাচ্ছে সমান্ত দর্শক এ পর্বে আর বিষয়টা লম্বা করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে বিষয়গুলো আমরা আলোচনা করব আল্লাহ তালা তোমাদের ভালো রাখুন আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন এ দোয়া করে আজকের পর্ব শেষ করছি আলা ওসলাল্লাহ মুহাম্মদের নেমিয়ে ওয়া আল্লাহ আলহি ওয়া সাহাবি আজমাইন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার ज्ञान मानसा तक ही मानसे ने दिख रही है जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच सकाल डकर आरिकार्ता बृद्धाश्रम् तेईस चब्बीस उल्लेख आज